কতটুকু কঠিন তার একটা সীমা এখানে ধারণ করে দেওয়া হয়েছে যত ধর্মীয় কাজ আছে এইগুলিকে প্রধানত দুই ভাবে বাদ করা হয়। কতগুলি কাজ আছে এইগুলি এইগুলি করতেই হবে তুমি সহজ মনে করো কঠিন মনে করো করতেই হবে আর ধর্মের কতগুলি কাজ আছে এমন যেগুলি তুমি সহজ মনে করলে করো কঠিন মনে মনে করলে না কর্মের যে কাজগুলি ধর্মের যে কাজগুলি হচ্ছে তোমার ইচ্ছা হইলে করো না হইলে না করে আল্লাহ রসুল বলেছেন ইয়ে দের খেলাম যে বাদ করতেছে যারা শুরু কোন সালাম নাই ইর সালামের সালামের সালামের সালাম মুখ ইসলামের কোন সালাম নাই আর তরকারি এক চামচ মরিচ দিলে গেছে মনে যাট আমি এরকম সালান করা और वर्न खान कुन का नुकसान होता है लेकिन तुम्हारे एक क्या अब यह जो रसूल दुनिया तने ही काय हारना तो नहीं কঠিন করি ওনা সহজ মজিনার বেলায় শূন্যতে দেয়ার নবল মুস্তাহাবের বেলায় खबर यात्रा कराको हदीस सने के अल्लाह रसूल सल्लल्लाहु त अलैहि वसल्लम बोले हैं धर्म के सहज करो कठिन करो ना करो माजी सुन्नत पे मुअक्कदर बला है ना আগে শুনছেন একটু আগে শরৎ নামে মাদে না নগল নামে নামে এই কিন্তু আল্লাহ কালার মাজ পড়ুন তাহলে জন্মকে সহজ করা হইল তখন আর কাবিলেরা বলতে পারবে না ইসলাম ধর্ম থাকুন বিভজ্জনক তখন আর এই কথা বলার শুধু পাবে না ইসলাম ইসলাম ধর্ম একটা বিভে ধর্ম এই ধর্ম গ্রহণ করলে নাই দেয় না কি বিধিবিধান আছেন বন্দি আছে কি সীমা রেখা আছেন আমল করতেই হবে নীব আমল করতেই হবে সন্ন্যতের আমল করতেই হবে ভালো লাগলে একটু বলুন তো আসরের চার রাখা করেন এই শূন্য এই জন্য আমার জোহরের চার রাখার আগে ও চার রাখার শূন্য আতরের শূন্যের ওষারে দেখার শূন্য আঁচরের রসারি দেখার জন্য জোহরের চার রাখার শূন্য তো বাদ্যবঙ্গ আর আঁচরের চার রাখার শূন্য শূন্য না আসরের শূন্যদের বেলায় না শূন্যতে শূন্যতের এখন নাই সমানের মধ্যে অন্তত নামাজের মধ্যে টুপি দিয়া মাথা ঢাকতেই হবে যে সুন্টার তার উপরে আবার ভাগিবান্ধা এই নাও শুনল কিন্তু শূন্যতে মাত্রাটা নাই শূন্যতে গায় না তুমি শহর মানে হাবী দর্মরে সচিন মানে যা দর্মরে শহর সরণ শরবের বেলায় ওয়াজীবের বেলায় শূন্যতে মাত্রাটার বেলায় শূন্য শূন্যতে গায়ে না kada kai apare charakat tum jab jani koi musalman na kare are to nahi jidha hai jane ho gaya na ye bolo kene bolana hai শূন্য না কষ্ট হওয়ার অধিকার আছে ধরাই দু জমি সহায় দু জমি সত্য না ধরা যতক্ষণ পর্যন্ত পায়ে বেঁচা না হয় যতক্ষণ পর্যন্ত পাঠার কারণে সুযোগ পাবে ইসলাম ধর্মটা একটা বিভিন্ন ধর্ম আমি আপনার কাছে প্রয়ান্না দিয়ে করেছি ইসলাম ধর্মকে বিভদ হিসাবে মানুষের সাথে ব্যাট নয় ইসলাম ধর্মকে একটা শান্তির ধর্ম হিসাবে মানুষের সাথে করা নাম এর একটা জলন্ত প্রধান সম্পর্কে দ্বিতীয় কথা হলো ভদ্রত রত লেখের যত নাম আছে এর মধ্যে এক নাম তো এই সুরার শুরুতে ব্যবহার করেছেন এই জন্য আল্লাহ নাম তো করেছেন বল নুরা আল্লাহ তাআলা প্রত্যেক রাতের গন্তি ধারণ সম্পর্কে কবুল আল আল-যামিল কুমিল লাইলা ইল্লা কালিলান তুসাহু আও বিদা আলাইহি প্রথম থেকে নতুনের কাছে আল্লাহ আদর বলিয়া নাম রাখি নাম ডাকিয়া নবী খুবই মিলাইলা আবার আগুন আবার বলেন কিছু কম আবার বলেন অতএব এই থেকে কিছুই নেই